জাবির ইবনু আবদুল্লাহ রাজিয়াল্লাহ তাল্লু হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নবুয়তের পূর্বে কুরাইশদের সাথে কাবার মেরামতের জন্য পাথর তুলে দিচ্ছিলেন তার পরিধানে ছিল লুঙ্গি তার চাচা আব্বাস রাজিয়াল্লাহ ত তাকে বললেন ভাতিজা তুমি লুঙ্গি খুলে কাঁধে পাথরের নিচে রাখলে ভালো হতো জাবির রাজিয়াল্লাহ ত বলেন তিনি লুঙ্গি খুলে কাঁধে রাখলেন এবং তৎক্ষণাৎ বেহুশ হয়ে পড়লেন তারপর তাকে আর কখনো নগ্ন অবস্থায় দেখা যায়নি